বাংলা মানবতা সমাধান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 আমরা ধারাবাহিক ভাবে নিজের আলোচনা করছিলাম বড় অপরাধ তথা কবিরা গুণাকে নিয়ে যাতে করে আমরা জানতে পারি কবিরা গুনা এর প্রকৃতি এর প্রকরণের বাস্তবতা এবং কেমন ভাবে আমাদের মাঝে ছড়িয়ে যাচ্ছে अग्रीम सवधान दिए कबीरा गुणार बेपारे कबीरा गुना इच्छा जेने कबीरा गुणा निबज्जित था कबीरा गुणा নিজে করে যাওয়া আরেকজনে করছে তাও দেখা এই সব কিছুর মাধ্যমে নিজের দুনিয়ার জীবন বরবাদ হচ্ছে সুখ ধ্বংস হয়ে যাচ্ছে শান্তি নিঃশেষিত হয়ে যাচ্ছে পরকালের জাহান নাম ধাউ করে অপেক্ষা করছে বলে আলমিন্ত আদেশ করে বলেছেন ইমান এনে ইমানদার ইমান যদি এনেই থাকো নিজেকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে আর তোমার পরিবার পরিজনকেলমীতে বলেছেন আগুন থেকে রক্ষা করো নিজেকে আর নিজের পরিবার পরিজনকে কারণ জাহান্ন ইন্দন জাহান্ন মানুষ আর পাথর আলাইহা মালাই মা আলমী বলেছেন আলি হামুন ওই জাহান্ন অনেক এবং আলমী যা আদেশ করেন এর বাহিরে তারা কিছুই করে না রব্বুল আলমী যা আদেশ করেন তাই করে আল্লাহর বিরুদ্ধ আচরণ করে না যা আদেশ করেন তাই তারা করে জাহান্নবের এই কঠিন ভয়াবহ পরিস্থিতির পূর্বে উল্লেখ করেছেন যা করো পাই টু পাই সবকিছু পাবা ওই কাফেরা সুতরাং অস্বীকার করার কোন সুযোগ নেই বন্ধুগণ আসুন না কঠিন জাহান নামের বিরাদায়ক শাস্তি থেকে নিজেরা সাবধান হই সতর্ক হই পরিবার পরিজনকে সাবধান আর সতর্ক করি আমাদের সকলকে জাহান নাম থেকে হেফাজত করুন সবাইকে বাঁচাতে চাই সবাই এই সুন্দর সুন্দর পৃথিবী আজ একটা গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে পৃথিবীটা একটা ছোট্ট গ্রাম উলাকৃতির ছোট্ট একটি গ্রাম ছাড়া কিছুই নয় হাতের মোটোই কবিতা বলেছিলেন, বিশ্বজাহান দেখবো আমি আপন হাতের মুঠুর পরে আক্ষেপ করেছিলেন আজ কবি বেঁচে নেই কিন্তু কবির কথা সত্য প্রমাণিত পৃথিবী আজ হাতের মুটুয় হাতের মুঠুই আজ পৃথিবী তো এই পৃথিবীর এই ছোট্ট পরিসরে সবাই আমরা পরস্পর প্রতিবেশী নিজেও বাঁচবো জাহান নাম থেকে পরিবার প্রতিবেশী আপনজন জন সবাইকে নিয়ে জাহান নাম থেকে বাসবো রব্বুল আলামিন আমাদেরকে সকলকে জাহান নাম থেকে রক্ষা করুন আমিন আর এই জন্যই আমাদের উদ্যোগ আমাদের উদ্যোগটাকে আমিন যদি আমরা কোরআন থেকে একটি দলিল দিয়ে দেখুন আল্লাহ মদ আর জুয়াকে হারাম করেছেন নিষেধ করেছেন কবিরা গুনা কিন্তু রব্বুল আলমিন মদ এবং জুয়া হারাম করতে গিয়ে তুলনামূলক বিশ্লেষণ করেছেন তুলনামূলক বিশ্লেষণ করে আমাদের সামনে ঘোষণা করেছেন মানুষ আপনাকে প্রশ্ন করে মদ আর জুয়া সম্পর্কে বলেছেন কুল রবিহে আপনি বলুন মদ এবং জুয়াই মানুষের জন্য অনেক বড় অপরাধ আর একটু উপকার রয়েছে আবার ব্যাখ্যা করে বলছেন মদার জোয়ার চেয়ে বড় দেখুন আল্লাহ সফতার বিধান মদার জোয়া হারাম করলেন গালমন্দ করে হারাম করেননি মদার জোয়া বিশ্লেষণ করে ব্যাখ্যা করে তুলনামূলক পর্যালো মন্দ বলতে বলতে স্বাভাবিকভাবে তিরস্কার গাল মন্দ না করা যাবে না আল্লাহ সব হুয়া তালা কোরআন আলী করিমের প্রত্যেকটি অধ্যায়ে প্রত্যেকটি বিষয়কে ঠিক এমনি বিশ্লেষণ করে করে যতটুকু প্রাপ্য তা দিয়েছেন যতটুকু ভালো বলতে হবে গোপন করা যাবে না ঢেকে রাখা যাবে যার যতটুকু প্রাপ্য তা দিতে বলেছেন স্বাভাবিক কি হ্যাঁ একেবারে জেনারেলি মিন ভাবে কোন জাতি আরেকটি জাতিকে জাতি। গাল মন্দ না করে তিরস্কার না করে আসা হতে পারে এদের মধ্যে যাদের যাদেরকে তিরস্কার করছ এদের মধ্যে এমন কোন জিনিস রয়েছে যা তোমাদের কাছে নাই ভেঙ্গে ভেঙ্গে বলছেন কোনো জাতি কোনো জাতিকে কোন পুরুষ কোন পুরুষকে যাতে তিরস্কার না করে কারণ তার মধ্যে একটি গুণ যদি বন্ধ হয় দশটি ভালো গুণ রয়েছে গাল গালমন্দ তিরস্কার করবে না পুরুষ নারীকে করবে না নারী পুরুষকে করবে না এক জাতি আরেক জাতিকে করবে না এক ব্যক্তি আরেক ব্যক্তিকে করবে না তিরস্কার হতে পারে যে যাকে তিরস্কার করছে से उत्तम गोपन और विषय रही तिरस्कार गंदुना समाज सामाजिकता ध्वसा जाए अल्ला ताला, मुहम्मद उल्ला सुल लाहु ताला अली वो जी पूर्णांग जीवन विधान जे सब कल्याण এর মধ্যে সামাজিক সবার জন্যেই কল্যাণের পৃথিবীর ইতিহাস সাক্ষী কোরআন এবং সুনার এই সামগ্রিক সৌহার্দ্যপূর্ণ ব্যালেন্স পূর্ণ বিধান যতদিন কায়েম ছিল বা যেখানেই কায়েম রয়েছে সবাই সেখানে আরামে সবাই শান্তিতে সবাই নিরাপদে আর যেখানে এই বিষয়গুলো নেই নাই নিরাপত্তা নাই স্থিতিশীলতা নাই সমৃদ্ধি মারা মারি ধাক্কা ধাক্কি কাটা কাটি ভয় বন্ধুগণ তাই ইসলাম যে সকল বিষয়কে কবিরাগুনা বলে ঘোষণা করেছে এই বিষয়গুলো প্রত্যেকটি ইমানদার ইমান আনেনি এমন মানুষ মাত্রই সুন্দর সমাজের জন্য পূর্ব শর্ত তাই দেখুন না কেউ কাউকে গালমন্দ করা কেউ কাউকে তিরস্কার করা এটা কবি লাগু না হারাম করেছেন গালমন্দ আর তিরস্কার কারণে জাতিতে জাতিতে শত্রুতা গুত্রে গুত্রে শত্রুতা ব্যক্তি ব্যক্তিতে শত্রুতা পারস্পরিক ভালোবাসা সৌহার্দ্য ধ্বংস হয়ে কেবল শত্রুতা বাড়তেই থাকে গালমন্দ আর করা যাবে না কোনোভাবেই না কথায় না ইঙ্গিতে না আচরণে আজ আমরা মডার্ন হওয়ার কারণে শিক্ষাকে দুর্ব্যবহার করে নিজের আচরণের পরিবর্তন না করে বরং শিক্ষা দিয়ে নিজে বিভিন্ন ফাঁক রাস্তা এবং আইডিয়া নিয়ে বিভিন্ন ভাবে ইঙ্গিতে ভাষায় আচরণে মানুষকে তিরস্কার করছি গালমন্দ করছি কেউ প্রমাণ দেখাতে পারবে না বরং মধুর ভাষায় সুন্দর করে কথা বলেছেন বন্ধুক আমরা এই ব্যাপারটা নিয়ে আরো কথা বলবো। তবে একটি ছুট্ট বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন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 चार छो पोधा जाते बला तकल व्यवहार करते हैं জাহাঙ্গীর कैम छोल सलाम कथा हादिसर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान पिस আসসালাম আলাইকুম আহমাত বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমরা বলছিলাম কাউকে অন্যায় অপরাধ অবিচার জুলুম করে করে যারা তিরস্কারের উপযুক্ত ন্যায়ান বাস্তবতায় যাদেরকে তিরস্কার করা উচিত রসুল সাল্লাম তাদেরকেও তিরস্কার করেননি দলিল দেখুন সব আপনজন কারণ সবাই তাকে আলামিন বললো আসাদেক বলল সত্যবাদী বলল বিশ্বস্ত বলল শুধু তাই না কারাগর পুনর্নির্মাণের পরে হাজিরা আসোয়াদ কে স্থাপন করবে তা নিয়ে যখন যুদ্ধের অবস্থা শুরু হলো ওই মুহূর্তে সকল গুত্রের সুষ্ঠ বিচারক হিসাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মেনে নিল রসুল হাসম বিচার করে দিলেন সবাই মেনে নিল রসুল হাসমের ফায়সালায় সবাই খুশি হলো চাদর মাটিতে বিছিয়ে হাজরে আসোয়াদকে এর মধ্যে রেখে বললেন সব গুত্রের নেতারা এসে গুত্রপতিরা চাদরে ধরো সবাই মিলে চাদরে ধরলো রসুল্লাহাম বললেন এবার কাবাগরের পাশে যেখানে প্রতিস্থাপন হবে ওখানে নিয়ে যাও তারা নিয়ে গেল রসুল নিজ হাতে আবার ওখানে রেখে দিলেন নিজ হাতে আবার ওখানে রেখে দিলেন যুদ্ধ হলো না সৌহার্দ অবস্থা তৈরি হলো তাদের যারা এতটাই ভালোবাসত রসুল সাল্লাহ তাকে কিন্তু সত্যের দাওয়াত দেওয়ার পরে তারা উল্টে গেল পাথর মারত উটের নারীবুরি রসুলের উপরে চাপাইয়ে দিত अवरुद्ध जीवन जापन बामानदार जीवन के शेष कर दी चेहरे सर्वशेष दारुन नदुआते तरफ पार्लामेंटे शयान सहयोगित सिद्धानसुल्लाह तला अलीम के हत्या कर दुनिया के विदाय তার দিনের দাওয়াতের জন্য নিজ অনুগ্রহে রসুল নিজের প্রিয় মাতৃভূমি থেকে হিজরত করতে বললেন তিনি হিজরত করলেন্লাহের উপরে যেমন করেছে মক্কার কাফের কুষ্টি কেনা ঠিক এমনি উপরে এমনটা করেছে তারা সুমাইয়া হত্যা করেছে খাবার খুবাইবকে হত্যা করেছে তার কৃতদাস হওয়ার কারণে অপরাধে আহত করে উত্তপ্ত বালুর মধ্যে করে শুয়ে রেখে সূর্যের দিকে তাকাই রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে তো এত অত্যাচার করেছে জ্বলন্ত আগুনের উপরে জীবিত মানুষটাকে একেবারে চাপা দিয়ে দিয়েছে অঙ্গার গলে গলে গুস্ত হার গলেছে অত্যাচার করেছে রসুল সালাম নিজের দেশ ছেড়ে স্থাবর সম্পত্তি দিয়ে হিজরত করেছেন মদিনা হিজরত করার পরে মদিনা শান্তিতে থাকতে দেয় নাই যুদ্ধ করেছে একটা দুইটা যায় রসুল সালাম সাতাশটা যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে কিন্তু এরপরে তিনি যেদিন জয়ের দিন পৃথিবীর সবচাইতে রক্তপাতহীন শ্রেষ্ঠতম একমাত্র তার উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে জুলুম করেছে এদের কাউকে কিছুই করেননি বরং তিনি ঘোষণা দিয়েছেন পরম শত্রুদের নাম ধরে আবু সুফিয়ানের বাড়িতে যারা থাকবে তারা নিরাপদ নিজের ঘরে যারা থাকবে নিরাপদ এক এক করে ঘোষণায় দিয়েছেন মুক্তির তিরস্কার তো দূরের কথা গাল মন্দ তো দূরের কথা বরং তিনি প্রশ্ন করেছেন অক্ষা বিজয়ের পর কাবাগর মূর্তি থেকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে এর যখন তার গুত্রের সবাইকে প্রশ্ন করেছেন তোমরা আজ এমন ব্যবহার আমার থেকে আশা করো তারাও অবশ্য বলেছে বলেছেস পুত্র বা ভাতিজার কাছ থেকে চাচা রাজা আশা করে আমরাও তা চাই রসুল সাল্লাহুতাল আলী হুসাল্লাম এসে দিয়ে বলেছেন দেখো আমি আজ তোমাদের জন্য একথাটাই বলবো আমার বড় ভাই ইউসুফ আলি হিসালাম তার এগারো ভাই যারা তাকে তাকে ষড়যন্ত্র করে হত্যা করতে শ্রী বা আলাই কুমলিয় আজ তোমাদের বিরুদ্ধে আক্ষেপ নাই কোনো অভিযোগ নাই সব ক্ষমা করে দিলাম গালমন্ত তো দূরের কথা তিরস্কার তো দূরের কথা আপনি আমি চিন্তা করেন এত কঠিন শত্রু জীবনের শত্রু যখন বিড়ালের মতো হয়ে আপনার কাছে আসে আসবে কি করবেন শাস্তি তো না দিলে কিছু তো তিরস্কার তিরস্কার যার প্রাপ্য তিরস্কার তাকেও তিরস্কার না করা ইসলামের শিক্ষা বরং তাকে তার ভুল বুঝতে সুযোগ করে দেয়া গালমন্দ তো অবশ্যই না বন্ধুগণ আজ কিন্তু আমরা গালমন্দ আর তিরস্কারে নিজেরাই ধ্বংস হচ্ছে যদি উদাহরণ দিয়ে দেখি দেখুন না নিজের পারিবারিক পর্যায়ে একান্ত ঘরে নিজের ছেলে মেয়ে আর স্বামী স্ত্রীর সংসার যদি স্বামী স্ত্রী পরস্পর পরস্পর খালি কিটকিট করতে থাকে ভুল ধরতেই থাকে এটা না এটা এটা না এটা এটা না কেবল তিরস্কার শান্তি হবে সুখ থাকবে বরং ঝগড়ার চোটে শান্তি হারিয়ে যাবে বাচ্চারা দেখে তা শিখবে বাচ্চাদের জীবনে প্রভাব পড়বে এই তিরস্কার আর গালমন্দের পর্যায়ে শুধু তাই না হয়তো স্বামী স্ত্রী ভালোই বটে কিন্তু বাচ্চাদের সাথে কেবল তিরস্কার কেবল গালমন্দ কথাটা বললেই গালি কথাটা বললেই তিরস্কার এমনটা যারা করেন ওদের বাচ্চারা কোনোদিন মানুষ হয় না যদিওবা বা লেখাপড়া করতে পারে কিন্তু ওই বাবার প্রতি যারা গাল মন্দ আর তিরস্কার করে তার প্রতি কোনো শ্রদ্ধা থাকে না তার প্রতি কোনো ভালোবাসা থাকে না কোনো প্রেম আর সৌহার্দ্য থাকে না শুধু তাই না যে বাচ্চাটি বাচ্চাকাল থেকে কেবল গালমন্দ মন্দ আর শুনে সে জীবনের বুধ হারিয়ে ফেলে জীবনের মজা হারিয়ে ফেলে জীবনের আকা আশার আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে সামনে আগাতে পারে সামনে আগাতে পারে না বরং যে বাচ্চা গালমন্দ আর তিরস্কার নয় স্বীকৃতি পায় যে তুমি এটা করতে পেরেছ ভালো আলহামদুলিল্লাহ আরো যদি ভালো করতে পারো আরো ভালো পুরস্কার এই বলে যে বাচ্চাদেরকে বাচ্চাকালে তিরস্কার নয় গালমন্দ নয় বরং উদ্বুদ্ধ করা হয় দেখবেন ওই বাচ্চা ভালোই হবে পৃথিবীটা জয় করতে পারবে কিন্তু আজ পৃথিবী জয় করার মতো সন্তান আমাদের হয় না এর অন্যতম বড় কারণ পারিবারিক পর্যায়ে সন্তানকে তিরস্কার করা হয় গাল বন্ধ করা এবার যদি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে আসি তাহলে আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটাও বড় একটি অভাব শিক্ষা প্রতিষ্ঠানে আজ শিক্ষক যিনি শিক্ষা দেবেন আদর্শ বানাবেন কারণ মা বাবা তো জন্ম দেয় কেবল সত্যিকারের মানুষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকের এটা কথা আমার খুব মনে পড়ে আমাদের এক পরম শ্রদ্ধীয় শিক্ষক শেখুল আজহার সুন্দর করে কথাটা বলতেন যে শিক্ষক মানে ওই ব্যক্তি নয় যে কেবল পাঠ্যপুস্তক পড়ায় বরং শিক্ষক ওই ব্যক্তির নাম যার চেহারা পাঠ্যপুস্তক আচরণ পাঠ্যপুস্তক শিক্ষক ওই ব্যক্তি যে স্বপ্ন দেখাতে শিখে ভালো করতে শিখায় আর এটা তিরস্কারের বিপরীত গালমন্দের বিপরীত বাচ্চার সামনে ভবিষ্যৎ উজ্জ্বল করে তোলার জন্যে স্বপ্ন দেখাতে অগ্রসর করার জন্য বলতে হবে এটা করো এর দূর করেছ আরো করো এর দূর করেছ আরো করো স্বীকৃতি দিতে হবে স্বীকৃতি পাবে এক একটা স্বীকৃতি তাকে সামনে আগায় নেবে কারণ গুণের কদর করলে জ্ঞানী জন্মায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুন্দর করে বলেছেন যে জাতি তার গুণের সম্মান করে না গুণ ভালো চরিত্রের ভালো অভ্যাসের ভালো ভালো কে ভালো বলে না গুনের কদর করে না ওই জাতিতে জন্মায় না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে দুর্ভাগ্যজনক সত্য আর গালমন্দ বেশি যে কারণে বাচ্চারা স্কুলে যেতে চায় না মজা পায় না লেখাপড়ায় কিন্তু সত্যি যদি শিক্ষক তিরস্কারের বিপরীতে তাকে স্বপ্ন দেখায় গালবন্দের বিপরীতে ভালো বলে আর উৎসাহ দেয় উৎসাহ এবং স্বীকৃতি যদি দেয় তাহলে বাচ্চা আগাবে আর তিরস্কার গাল বন্ধ করলে আগাবে না আর তাইটা তা কবি আগুন বড় অপরাধ আমাদের জেনারে সন্ধ্বংস হচ্ছে এই সমস্ত কারণে সব কিছু জেনে আরবির বলেছেন মায়ের পেট থেকে সবাই জন্ম নিয়েছিলাম এমন তা আলাম সাইয়া কিছুই জানতাম না শিশু বাচ্চা ওর অ্যাল থাকে না যদি না রব্বুল্লা আলম না দেন ঘোষণা দিতে বলেছিলেন রবীন্দ্র অনুগ্রহ কিন্তু স্বাভাবিকভাবে কেউ মায়ের পেট থেকে সবকিছু জেনে আসে না আকাশ থেকেও নামে না বড়ক জমিন থেকে ফুটে উঠে তাই অফিস আদালতে কর্মক্ষেত্রে কাজে যার যতটুকু পাওনা যদি স্বীকৃতি দেওয়া হয় স্বীকৃতি দিলে আরো বাড়তে থাকে রব্বুলা আলমিন তাই বলেছেন যদি কেউ করে কৃতজ্ঞতা যদি করে যতটুকু রয়েছে গুণ তার যদি স্বীকৃতি দেয় শুকুর মানেই হলো যতটুকু গুণ তার স্বীকৃতি দেয়া তার প্রশংসা করা আর ওলা ইন কফারতম যদি কুফুরি করে রব্বুল আলম বলে ওলা ইন কফারতম আজ সব দিক থেকে আমাদের কবিরা গুনাহের যাত্রা সামষ্টিকভাবে শুরু হয়েছে কেবল তিরস্কার আর গাল মন্দ দিয়ে আসুন না আমরা সবাই মিলে নিজের নিজের কল্যাণার্থে পরিবারের কল্যাণ আর্থে সমাজ আর দেশের কল্যাণ আর্থে করা ছেড়ে দেই রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দিন আমিনালামালিকুমতুল্লাহ রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা পথে তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছিগুহি মালী তবে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিষব্দ এবং আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না